তৃতীয় খণ্ড প্রথম পরিচ্ছেদ মণিমল্লিকের ব্রহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়াপটির বাটিতে ভক্ত সঙ্গে সুভাগমন করিয়াছিলেন সেখানে ব্রাহ্ম সমাজের প্রতিবৎসর উৎসব হয় বৈকাল বেলা চারটা হইবে এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব ছাব্বিশে নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন শ্রীযুক্ত মনিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন চরিত্র কথা হইবে তৎপরে সমাজের উপাসনা হইবে অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন শ্রীযুক্ত বিজয় এখনও ব্রাহ্ম ব্রাহ্মসমাজভুক্ত আছেন তিনি অদ্যকার উপাসনা করিবেন তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন প্রহ্লাদ করজোড়ে হরিন নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন হে হরি পিতাকে সুমতি দাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন ঠাকুরের ভাব অবস্থা হইয়া আছে কিয়ক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন ভক্তি সার তার নামগুণ কীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয় আহা শিবনাথের কি ভক্তি যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল সব পথ দিয়েই তাকে পাওয়া যায় আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো অনন্ত পথ অনন্ত মত দেখো ঈশ্বরকে দেখা যায় আবাং মানস অগোচর বেদে বলেছে এর মানে বিষয়শক্ত মনের অগোচর বৈষ্ণবচরণ বলত তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর তাই সাধুসঙ্গ প্রার্থনা গুরুর উপদেশ এইসব প্রয়োজন তবেই চিত্তশুদ্ধি হয় তখন তাঁর দর্শন হয় ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয় তখন মুখ দেখা যায় ময়লা আর্শিতে মুখ দেখা যায় না চিত্তশুদ্ধির পর ভক্তিলাভ করলে তবে তাঁর কৃপায় তাকে দর্শন হয় দর্শনের পর আদেশ পেলে তবে লোক শিক্ষা দেওয়া যায় আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয় একটা গান আছে ভাবছ কি মন একলা বসে অনুরাগ বিনেকি চাঁদ গৌর মিলে আজন্মটা ঝাঁট দিলি না মন্দিরে চামচিকা এগারো জনা তারা দিবানি শি করলে থানা মন্দিরে তোর মাধব নাইরে পোদো তুই শাঁখ ফুকে গোল করলি শেষে হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয় ঠাকুর প্রতিমা আনতে হয় পূজার আয়োজন করতে হয় কোনো আয়োজন নাই ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো তাতে কি হবে এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন উপাসনা আনতে ठाकुर का आसिया बसिल श्रीराम कृष्ण विजय प्रति आच्छा तुम्हरा तो पप पप बोले क्या एकश बार्मी पपीमी पपी बोल तई हो जाए विश्वासरा चाई ता नाम कर पप कि बाप माँ ता बोल पप करो करब ना तार नाम करो, करर नामे सकले देह मन पवित्र करो, जीवा के पवित्र करो।